على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين إن الحمد لله الله عليه হি হদি মহমদিন শরসাত وكلا محدثتين بدا وكل بداه دلاله وكل دلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم وقال تعالى ومن يبتل غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين وقال تعالى ومن شر النفاثات في الاقد سمى الثنوه سمى التعريف سي মহান আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিনে তার গড়ে মিলিত ওয়ার্তাফিক দান করছেন সেই মনিবের দরবারে সুক্রিয়া আদায় করিয়া আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম মানবতার মুক্তি দুঃসর্বশেষ নবী নবী মাহমুদ সাল্লি সাল্লামের ওপর রাহমত এবং করোনাবর শীতক সাহাবায় তাবে তাব আইমাই মুস্তাহিদিন সহ ক্যামত পর্যন্ত যারাদিনে হকের ওপর প্রস্তিত তাদের ওপর সম্মানিত উপস্থিতি আজকে আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টাই লাগিয়া আইন বা বদনজর এর প্রভাব এবং আমাদের করণীয় সম্পর্কে আমরা বদনজর আমরা সমাজও আছে এবং আমরা এটা প্রতিকারের লাগে আমরা চেষ্টা করি আমরা সমাজও প্রতিকারের চেষ্টা দুইভাবে আছে একটাই লাগিয়া শরীয়তসম্মত উপায়ে আর একটাই লাগিয়া বিবর্জিত পন্থায় তা ইনশাআল্লাহ তালা আজকে আমরা সংক্ষিপ্ত খুঁধবার মাধ্যমে আমরা জানার চেষ্টা করবো যে বদনজর সম্পর্কে ইসলামের কিতা কী ইসলামর বক্তব্য কিতা এবং এই এক্ষেত্রে আমাদের করণীয় কিতা আমরা দেখি যে কোরআনুল করিমোর মাঝে আল্লা সুবাহানাউতাল আষট্টি নম্বর সুরা সুরা আল কালামর একান্ন নম্বর আয়ত আল্লা সুবাহান এ সংক্রান্ত আলোচনা করতে গিয়া হইরা যে মাহমুদুর রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের উদ্দেশ্য হইয়া হইরা কাফেররা যখন উপদেশ শুনে মানে কোরআন শুনে তখন তার দৃষ্টি যেন আপনারও আশার মারিয়া ফেলাইতে চায় এবং তারা বলে সে তো একটা পাগল ইমাম ইবনে কাসির রহমাহুল্লাহ তার জগৎবিখ্যাত তফসির তফসির ইবনে কাসিরও মাঝে এই আয়াত আলোচনা করতে গিয়া তাই উপস্থাপন করলা যে এই আয়াত যে তারা তারা আফতার দৃষ্টির দ্বারা আপনারে আশার দিয়া ফেলে ইতে চায় এটার দ্বারা তাই যে এটা লোকের বদনজর এবং এই সংক্রান্ত আলোচনা করতে গিয়া এই ইবনে আব্বাস এবং মুজাহিদ এবং অন্যান্য মফসিণ রহলেও তারা খৈরাজে এটাই লেগিয়া মানুষের দৃষ্টির যে শক্তি সেই শক্তির প্রমাণ আল্লা সুবাহানাউতালায় কোরআল করিমোর আয়তের মাঝে তুলিয়া দর্শন যে মানুষে তার দৃষ্টি দিয়া অন্যদের আসার মারি ফেলাইতে চায় এই এদের দ্বারা প্রমাণিত হয় যে মানুষের দৃষ্টির একটা ক্ষমতা আছে যেটা এই আয়াত দ্বারা প্রমাণিত এবং আমরা অন্যত্র দেখি যে সুরা ইউসুফর মাঝে বারো নম্বর সুরার ৬৭ নম্বর আয়ত আল্লা সুহানা উতালা তুলিয়া দর্শন একজন পিতার বর্ণনা পিতার বক্তব্য পিতা তাঁর সন্তানকলের কইরা যে হে আমার সন্তানরা তোমরা এক দরজা দিয়া প্রবেশ করিও না এই পিতায় লাগিয়ে ইয়াকুব আলাইস্লাম ইয়াকুব আলাইস্লামে তাঁর সন্তানকলের কইরা তারা যখন সন্তানরা মিশরও যাইরা তখন কইরা তোমরা এক দরজা দিয়া প্রবেশ করিও না ভিন্ন ভিন্ন দরজা দিয়া তোমরা প্রবেশ করিও আমি আল্লাহর হুকুমে হুকুমের বিরুদ্ধে তোমাদের কোনো উপকার করতে পারবো না মানে আল্লাহ যদি কোনো অপকার কর্তা চাই যে এইটার বিরুদ্ধে গিয়ে আমি তোমরা কোনো উপকার করতে পারতাম নাই কারণ ইনিল হকমল্লা বিধান দেওয়ান রইল গিয়ে আল্লাহর আমি তার ওফরে বড়সা করি এবং যার যারা নির্ভর করতে চায় তারা আল্লাহর ওফরে নির্ভর করা উচিত ইয়াকুব আলাহিসাল্লামে তান সন্তাদেরকে অধিকাংশ মফসিন্লা কইরা যে ইয়াকুব আল্লিশাল্লামর সন্তান রাস্তা খুব সুন্দর দেহের অধিকারী সুদর্শন যে তারা যদি এক এক রাস্তা দিয়া ঢুকে তখন এটার প্রভাব মানুষের কুদৃষ্টি ফোরতে পারে মানুষের সন্দেহ সৃষ্টি হতে পারে এই জন্য তান তান উপদেশ করা যে তোমরা যখন গিয়া মিশরর মাঝে প্রবেশ করবাই তখন তার অনেকগুলা প্রবেশপথ আছে তোমরা একটা প্রবেশপথ দিয়া তোমরা ডুকিও না তোমরা ভিন্ন ভিন্ন প্রবেশপদ দিয়া ঢুকীয় এর দ্বারা যে তাই তাদের মানুষের কুদৃষ্টি বা মানুষের খারাপ দৃষ্টিতে গিয়ে তার ছেলেদেরকে ক্ষতি ক্ষতি করতে পারবো এই কথাটি তুলিয়া দর্শন এবং এই বিষয়ে আলোচনা করছেন ইমাম কাসিরে ইমাম কুরতুব ইমাম থাবার ইয়ে তফসিল গ্রন্থের মধ্যে আমরা দেখি যে রসদ সাল্লাহ আলাইসাল্লামে বদনজর সম্পর্কে বা ক্ষুদিষ্টি সম্পর্কে তা হয়েছেন রসদ সাল্লু আলি সাল্লামার সহিউল বুখারির মাঝে আইছে যে আল আইনু হাক কোন বদনজরেগিয়া সত্য ক্ষুদৃষ্টিলগি সত্য ইমাম ইমনে মাজা তার বাবু চিকিৎসাদায়ের মাঝে শহীদ সনদে বর্ণনা করছেন যে আয়সার আিয়াল্লাহা তাকে বর্ণিত রসদ সাল্লাহ আলি সাল্লামে কইছেন বদনজর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা কর কারণ ফাইন্না আইন এল হক নিশ্চয়ই লগিয়া বদনজর সত্য ইমাম মুসলিম তার সেম সালাম এর বাবু আব্বাস বর্ণিত একটা হাদিস বন্যা হরসেন রসুল সাল্লি সাল্লামে হইরা যে বদনজর সত্য তকদির লিখনি ছাড়িয়ে যাওয়ার মতো যদি কিছু থাকতো তকদিরের তকদির যে আমরা আসে আল্লাহ যে ডিক্রি আছে এইটারে যদি সারিয়া দেওয়ার মতো কিছু থাকতো তাহলে সেটা কি তা করল অনেক বদনজরে করল কেউ যদি তোমার কাছে বদনজরের প্রভাব দূর করার জন্য আসে তাহলে তা দূর করে দাও মানে যদি বদনজরের লাগে তোমার কাছে কোনো রোকা চায় কোনো জাড়ফুক চায় তাহলে সেটা করিয়া দাও এমনি আব্বাস রল্লাহ এটা বন্যা করছেন এবং ইমাম নববি শাহি মুসলিম সরার মাঝে ব্যাখ্যা গ্রন্থর মাঝে তাই এটার দ্বারা এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়া হইয়া যে এই হাদিসটা দুইটা জিনিস প্রমাণিত হয় একটাই লাগিয়ে তাকদীর আমরা দেখি যে ইমাম আহমদ এবং আবু ইয়ালা ইমাম তান তার মসনদকান্তর মাঝে বন্যা করছেন আবু ইয়ালায় বন্যা করছেন এবং শেখ আলবানী তার সহি আল জামের মাঝে হাদিসটারে শাহি হইসেন যে বদনজর একজন মানুষের আল্লাহর অনু অনুমতিক্রমে অনুসরণ করতে পারে যতক্ষণ না সে পর্বতে আরোহণ করে এবং সেখান থেকে নিচে পড়ে যায় মানুষ অনেক উফরে উঠে আর উফরে থেকে আবার ফুড়ি যায় বদনজরের প্রভাবের কারণে আমরা আমরা অনেক আমরা যেহেতু রুকিয়ালে কাজ করি তো আমরা অনেক রুগীর ইলাফাই যে তার অর্থনৈতিক অবস্থা তার স্বচ্ছলতা অনেক উফরে আছিল। কিন্তু এখান থেকে এখন নিশেলাম সে আর উফরে উঠতে পারেন না এবং উইদাউট রিজন কোন রিজন সালা তার আয় উন্নতি আর বাড়েন না তার কোন এই যে তার অর্থনৈতিক স্বাবলম্বী তার শারীরিক শক্তি এগুলা আর আগরশনে যান না এবং এটা কোন সাইন্টিফিক কোন ব্যাখ্যা নাই এটা কোনো রিজন পাওয়া যান না অন্নপর্ণাত ইমাম আহমদে বন্যা হোসেন এবং ইমাম হাকিমে তার মুস্তাক মাদে হইসেন শাহ আলবানি এই সনত্বরে হাসান হইসেন যে বদনজর সত্য এটি মানুষকে পাহাড় থেকে নিচে নামিয়ে আনতে পারে বদনজর সত্য রসুদি সাল্লামর সত্য এবং সেটা মানুষকে গীতা করে পাহাড় থেকে নিচে আনতে পারে সম্মানিত উপস্থিতি আমরা যদি দেখি যে ইমাম বখারিয়ে তারিখের মাঝে বর্ণনা করছেন ইমাম বাজারে তার মসলুদের মাঝে বর্ণনা করছেন শাহ আলবানি তার সিলসিলা তার সেহিয়াল জামের মধ্যে হাসান সন্নদে উল্লেখ করছেন যে আল্লাহ তালার আদেশ এবং ইচ্ছার ফলে আমার যে সব লোক মারা যাবে তাদের অধিকাংশই মারা যাবে বদনজরের কারণে অধিকাংশ লোকের মৃত্যুইব বদনজরের কারণে আমরা অন্যটা বর্ণার দেখি যে আবু নাইম বর্ণা করছেন এবং শেখ আলবানি তার সিলসিলা সেহিয়ার বারোশো পঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করছেন এবং হাদিসটাকে তিনি হাসান এইসব উল্লেখ করছেন যে কু নজর বদনজর বা ইভেল আই মানুষকে খবরে নিয়ে যায় এবং উঠকে ডেক্সির লিয়া যায় ডেগর লিয়া যায় রান্নার লিয়া যায় কারণ বদনজরে যখন উট আক্রান্ত হয় তখন মালিক ইটার জব করিয়া খাইলা রান্ধিয়া করিয়া খাই এবং মানুষে খবর পর্যন্ত লিয়া যায়। এবং আমরা এই সংক্রান্ত একটা ঘটনা আমরা হাদিস থেকে ফাইসালামর যুগ এটা সাহলের ঘটনা নামে পরিচিত যেটা ইমাম আহমদ এবং ইমাম নাসাই ইমাম ইমনে মাজা ইমাম ইমাম মালেক তার প্রমুখে বর্ণনা করছেন এবং ইমাম হিব্বানে হাদিসার সহি আবু উমাইয়া সাহাল বিন হানিফ বলেন একবার আবু সাহাল বিন হানিফ খারারে গোসল করছেন খারার একটা উল্লেখটা জায়গা যেটা মদিনার একটা খুব যেন গোসল করেন তাই নম গোসল ঘরাতসা সময় তাই তাই শরীর থেকে খাফড় খুলাইছেন খাফর খুলার পরে আমির বিন রাবিয়া আমির বিন রাবিয়া নামক এক ব্যক্তি সে তান সে দেখছেন এবং দেখিয়া তাইন হইসেন যে সাহালার শল্যর রঙ আসিল খুব ফর্ষা এবং দেখতে তাইন খুব সুন্দর আসলা তাই আমিরা হইয়া যে আমি এত সুন্দর আর কোনো দিন দেখছি না ইভেন কি এমন কি কোনো কুমারী নারীরত সুন্দর আমি দেখছি না এর কথা খোয়ার ফলে ফলেও সাহাল কিতা হচ্ছেন মাটি এবং মারাত্মক আল্লাহ রসদ সাল্লাহ সাল্লামকে তার অসুস্থতা তাই যে অসুস্থ হইছেন এই কথা রসদ সাল আলাই সাল্লাম খোয়া হইলো এবং এই কেন আরো খোয়া হয়েছে যে সাহাল এত বেশি অসুস্থ হইছেন যে তাই তার মাতা উঠাইতে পারা না একটু আগে সুস্থ মানুষ আসলা কিন্তু এখন অসুস্থ হইগেছেন আমিরের এই কথাটা শোনার পরে এবং তাই তার মাথা লড়াইতে হারানা রসুদ সাল্লাহিস্লামে জিজ্ঞার করল তোমরা কি খেয়ে সন্দেহ নি তখন যারা উপস্থিত তারা কইরা যে আমির বিন রাবিহা এনটা আমরা সন্দেহ করি আল্লাহ রসুদাল ইসলাম তান্ডে ডাকিয়ে আনছেন তাদের কঠোরভাবে তাই বৎসনাথ করছেন এবং খরিয়া কইছেন যে কেন তোমরা তোমাদের বাইকে হত্যা করছ রসদাল্লা কইরা তোমরা তোমাদের বাড়ির এখানে হত্যা করায় তোমরা তার কল্যাণ কামনা করে দোয়া করছো না তার জন্য তুমি তাদের হইরা এবং সহ উপস্থিত সব রে হইরা তোমরা তোমরা বাইরের মাঝে কিছু দেখলে তার লাগে বরকতর দোয়া করো না এর এই হাদিস দ্বারা সাব্যস্ত হইল গিয়া আমরা যদি বালা কিছু দেখি যেটা আমরা বালা লাগে এটা দেখলে গীতা করতাম বরকতর দোয়া করতাম বরকতর দোয়া করলে গীতা হইব এই ব্যক্তি আর এই ধরনের মানে ক্ষুদৃষ্টি তার আক্রান্ত হইত নয় তারপরে গীতা রইল তারপরে আমের আমেরে তার মুখমণ্ডল এবং তার উভয় হাত খনৈ খবজি, আটু দুই ফার ফাঁস এবং তার ইজারর খাপড়ের ইজারর ভিতরের অংশ তার গীতা করল দৌত করি ফানি দিলা আর এই ফানি সাহল আর শরীরের মাঝে নিয়া ফালানি ডালিয়া দে হয়েছে তখন সাহাল সুস্থই গেছেন। আলহামদুলিল্লাহ তো এটাও লিখে মহাত্মা মালেকও বন্য্যা করছেন তো আমরা এই হাদিস দ্বারা পাইলাম যে এক ব্যক্তির সৌন্দর্য শারীরিক সৌন্দর্যতা দেখিয়া একজন ব্যক্তি তার প্রশংসা করছেন জেলাসি করছেন না জাস্ট প্রশংসা করছেন আর প্রশংসা করার কারণে ওই ব্যক্তিও সুস্থ হয়ে গেছেন এবং রসদাল্লা যুগ ঘটনা করছে রসুসাল্লাহ সাল্লামে হইলা যে তোমরা তোমার বাইরের মাঝে কোনো জিনিস দেখলে কেউ দেয় এটা বরকথর দোয়া করোনা কেউ দেয় তোমরা মাল নিতে তখন ওই ব্যক্তির অঙ্গ দোয়া ফানি দিয়া শরীর দোয়া ফানি দিয়া তার তা করছেন ট্রিটমেন্ট করছেন তো আমরা এই বর্ণাটা আমরা একটা দুইটা জিনিস শিখলাম যে আমরা জিনিস বালা জিনিস কোন জায়গায় দেখি তাহলে কী করতাম দোয়া করতাম আর দ্বিতীয় শিক্ষা হইল গিয়া যদি আমরা কোনো সময় আক্রান্ত ব্যক্তিরে পাই যে যাদ দ্বারা বদনজরে আক্রান্ত হয়েছে তাহলে তার অঙ্গ দুয়া ফানি দিয়ে করতাম আমরা ওই আক্রান্ত ব্যক্তিরে গোসল করাইতাম বা তার উপরে যখন ডালিয়া দেওয়া হয় তখন সে কিতা হইব ইনশাল্লাহ সুস্থ হইব এটা ওয়ান অফ দ্য ট্রিটমেন্ট একটা পদ্ধতি চিকিৎসার পদ্ধতি বদনজর ওলামাখলে বদনজরের অনেকগুলা অনেকগুলা বাঘে বিভক্ত হর্ষণ তার মাঝেই লগিয়া একটা বাঘই লগিয়া যে আল আইন দৃষ্টি এটাই লাগিয়া ভালো লাগিয়া মানুষের বা জানা মানুষটা কি এটা হইতে পারে এটার মাঝে কোনো কুমতলব বা কু নিয়ত থাকে না যেমন আমরা সাহলের ঘটনা দেখলাম সাহলে কিন্তু কুদৃষ্টিটা কিয়া বা খারাপ নিয়তে এটার প্রশংসা করছেন না ওই ব্যক্তির কিন্তু এর দ্বারা আক্রান্ত হয়ে গেছে আর টাইলে আল হাসাদ হাসাদ ওই লোকি হিংসা হিংসা এটাই লোকি অফযত্নতা কি হয় এটা জেলাসী তাকিয়া পরশ্রী কাতর তাকিয়া এটা হাসার দ্বারা আক্রান্ত হয় এটা এটা ইভল আই বা বদনজরের একটা এক ধরনের বদনজর আরেকটা লাগিয়া নাফস নাফস এ লাগিয়া নিজের নিজের বদনজর দ্বারা নিজে আক্রান্ত হওয়া নিজের মাঝে যদি কোনো কিছু ভালো দেখি নিজের মাঝে যদি কোনো জিনিস নিজের চেহারা নিজের দাড়ি নিজের খাঁফড় ফিনতার ফলে যদি বালাতা গেলে তাকে আমরা যদি আয়নার মাঝে নিজের দেখি ফটোর মাঝে নিজেরা দেখি তখন কি করতাম তখন আমরা বরকতর দোয়া করতাম আমরা তাওয়ারাকাল্লাহ মাসা আল্লাহ হইতাম কারণ নিজের বদনজরে নিজে আক্রান্ত হইতাম পারি আমরা এরপরে আমরা এটার দলিল আলোচনা করবো ইনশাআ আল্লাহ তাল্লাহ আর চতুর্থ হয়ে লোকা আন্নাজার আন্নাজটাই লেগিয়া যে ইভাল আই অটাই লেগিয়া জিন তাকিয়া জিনতে কেউ আক্রান্ত হয় আমরা দেখি যে আইনের আলোচনা আমরা একটু আগে করছি সাহালার কর্তৃক যে ঘটনা এই ঘটনার আমরা দেখছি যে তাই বদনজর করে আক্রান্ত জেলা হিংসা কিছু না আমরা হাসাদ সম্পর্কে দেখি হাসাদ আল্লাহর অবৈধ মানুষের করে আমরা দেখি যখন আদমরে এবং জিন জিন জাতির মাঝে ইবলিশ যখন সৃষ্টি করা হইলো ইবলিস্য যখন খোয়া হইল যে তুমি আদমরে চেসদা করো সবরে যখন অর্ডার করা হলো এখানে ইবলি মালাইকা হলরে যখন খোঁয়া হইলো তখন এইখানে ইবলিশে আছিল কিন্তু মালাইকা ফ্রেস্তারা খলল কিন্তু সে তানে না যখন আল্লাহ জিকা করলো যে তুমি কেউ দেখা করলো না তখন সে অহংকার করলো এবং হিংসা করল এবং হইলো যে তার সৃষ্টি করা হয়েছে মাটি থেকে আমারে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আমি তার থাকিয়া উত্তম এইভাবে আমরা হাসাদের প্রমাণ পাই আন্নাফ স্যার এলি রসুল সাল্লু আলয়াল্লামে রসুল সাল্লু আলয় সাল্লামে একটা বর্ণাটা আইস যে রসদ সাল্লাহি সাল্লামে কেছেন হাকেম বর্ণনা করছেন আলবানি আছে হে কেছেন যে তোমরা তোমরা নিজের মাঝে নিজের অবস্থানের মাঝে এবং নিজের বাইন মাঝে এমন কিছু দেখো যা তোমার পছন্দ লাগে তাহলে সেই ক্ষেত্রে তোমরা বরখতর দোয়া করো কারণ আল আইন হাক এলি বদনজরের লোক সত্য তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল নিজের মাঝে যদি আমরা বালা কিছু দেখি নিজের পজিশন নিজের অবস্থান সম্পর্কে যদি দেখি নিজের ওয়েলথ সম্পর্কে নিজ সম্পদ সম্পর্কে নিজ সম্পর্কে যদি কিছু বালা দেখি অথবা আমরা বাইর মাঝে যদি কিছু বালা দেখি তাহলে কিতা করতাম আমরা বরকতর দেওয়া করতাম তাহলে বোঝা গেল যে রসালিস হাদিস দ্বারা প্রমাণিত যে নিজের উপরে নিজের কিতা দিতে পারে বদনজর লাগতে পারে এবং নাজার যেটা আমরা কইছি যে ওলামাখা যেটা বাক করছেন জিন্তা কি হয় জিনটা কিয়াড হয় সেটাই একটা বর্ণা হইছে যে আবু সাল্লামা রাদসালামের একজন স্ত্রী তাই বর্ণনা করছেন রসুদ সাল্লাহ গেছেন গিয়া পাইছেন যে মেয়ের চেহারার মাঝে রসদালাম কিছু লক্ষণ দেখছেন যেটা বদনজরের লক্ষণ তখন রসুদ সাল আলি সাল্লামে উঠিয়া কইসেন যে তারের রুকিয়া কর কারণ সে বদনজরে আক্রান্ত এটা যে এবং বদনজের আক্রান্তিজম এটা খুঁজছেন যে জিন দ্বারা বদ্রজের আক্রান্ত তাহলে বোঝা গেল যে জিনতে কেউ মানুষ বদনজের আক্রান্ত হইতে পারে জিন একটা সৃষ্টি আগুনের তৈরি এবং এটা আনসিন ওয়ার্ল্ড এটা আ দেখা অবস্থায় তাহলে আমরা একটু আগে আলোচনা করছি যে সাহল প্রতি সাহল যখন এটা আক্রান্ত হয়েছিল তখন তাঁকে কিতা করা হয়েছিল জিন যার দ্বারা আক্রান্ত হয়েছিল তার গোসল করা ফানি দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছিল কিন্তু দেখা গেল যদি জিন দ্বারা যদি আক্রান্ত হয় নিজের তাকে যদি আক্রান্ত হয় তাহলে হয়তো আমরা আঙ্গদোয়া ফানি দিয়া কিতাব করতাম পারি কিন্তু জিন দ্বারা যদি আক্রান্ত হয় তাহলে তো আমরা এটা ফাইতাম না ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনা দেখব যে জিন দ্বারা যদি আক্রান্ত হয় তাহলে আমরা কীভাবে এটা ট্রিটমেন্ট করা যায় তাহলে আমরা এখন পর্যন্ত আমরা যে আলোচনা করলাম যে কোরআন করিম দ্বারা প্রমাণিত যে বদনজর আছে রসদুল্লা ইসলাম হাদিস দ্বারা প্রমাণিত বদনজর আছে এবং আমরা একটু আলোচনার মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বদনজর দুই দুই জায়গা থেকে লাগতে পারে মানুষ থেকে হইতে পারে আবার জিন থেকে হইতে পারে সম্মানিত উপস্থিতি বদনজর কিতা শুধুমাত্র দেখার লাগে শর্ত নেই ইমাম বিব কাইম রাহমুল্লা তার জাহাদুল মাঝে আলোচনা করতে গিয়া কইন যে বদনজর দেখার সাথে সম্পৃক্ত নয় এটার লোকের অন্তরের সাথে সম্পৃক্ত কারণ একজন অন্ধ ব্যক্তি কর্তৃকেও মানুষ কিতা হইতে পারে বদনজের আক্রান্ত হইতে পারে কারণ সে হয়তো কোনো কথা হুনিয়া তার অন্তরের মাঝে যদি হাসা দায় অন্তরের মাঝে যদি এটার প্রতি লাভ ভালোবাসার সৃষ্টি হয় তাহলে কিতা হইতে পারে এটার দ্বারাও মানুষ আক্রান্ত হইতে পারে আল্লাহ সুবহানুবহানতা কি হিংসুক যখন হিংসা করে এই অনিষ্টতা কি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার কথা আল্লাহ সুবাহ তাহলে হিংসার দ্বারা হিংসুকের হিংসার দ্বারা আমরা কি তা পারি আমরা এফেক্টেড হইতাম পারি এবং উলামাদের মধ্যে উলামাদের মধ্যে মতবেরদ আছে মতবিরুদ আছে যে বদনজর এবং হাসাদ আইন এবং হাসাদ কিতা দুটাই কিতা একই জিনিস কিনা না সৌদি আরব সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়াইল গিয়া যে হিংসা বা জেলাশি তা কিয়া বদনজর হইতে পারে কিন্তু সব হিংসুক ব্যক্তিতে কিয়া বদনজর হইতে নাই হিংসা বা হিংসা থেকে জেলাসি সত্য কিন্তু সব হিংসু ব্যক্তি থেকে এটা সৌদি আরবের সর্বোচ্চ অব অপিনিয়ন আছে এই ব্যাপারে মতভেদ আছে কিছু আলম বক্তব্যইলিয়া যে হিংসার সাথে বদনজরের কোন সম্পর্ক নাই হিংসা আলাদা জিনিস এবং বদনজর আলাদা জিনিস তারা দলিল লইলিয়া রসদ সাল্লাহ আলিয়া ইসলাম হইসেন তোমরা যদি তোমাদের বায়ের মাঝে কিছু দেখো যেটা তোমাদেরকে মুগ্ধ করে তোমাদের তোমরা এইটা দেখিয়ে আনলে তোমরা মুগ্ধ হও তখন তোমরা বরকতের দোয়া হও কারণ বদনজর সত্য তাহলে রসদ সাল্লামর এই হাদিস দ্বারা বোঝা গেল যে হীন হিংসার কথা নাই এবং রসুদ আমরা যেটা ঘটনা দেখলাম সাহল কর্তৃক যে সাহল যে এটা আক্রান্ত হয়েছিল এখানে হিংসা আসিল না হেন দেখছেন তার সৌন্দর্য দেখিও মুগ্ধ হইছেন আর এতে এই ব্যক্তি আক্রান্ত হয়ে গেছে তবে এই ব্যাপারে কথা গিয়া যে হিংসা থাকিও মানুষ অসুস্থতা আইতে পারে এবং এমনে মুগ্ধতা তাকিয়ে আইতে পারে এজন্য জন্য আমরা হাদিসগুল্লা তাকিয়া আমরা বুঝলাম যে মানুষ আক্রান্ত হইতে পারে নিজের তাকিয়া নিজের সম্পদের লাগিয়া নিজের সন্ত সন্তানের তাকিয়া নিজের স্ত্রীর মাঝে যদি বালা কিছু দেখে নিজের বায়ের মাঝে যদি কিছু দেখে তাহলে সে বদনজরে তার নিজর বদনজর লাগতে পারে নিজের সম্পদ নিজের সন্তান নিজের নিজের মাঝে যদি কোনো জিনিস বালা দেখে এবং তার অন্য বা কোনো বায়ের মাঝে যদি বালা জিনিস দেখে তাহলে সেক্ষেত্রেও সে বদনজরে আক্রান্ত হইতে পারে বদনজরের প্রভাবে কিতা কিলা কিতাকিতা হইতে পারে ওলামারা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করছেন যদি যদিও বাংলা ভাষায় এই ধরনের বইয়ের খুব অভাব আছে কিন্তু আরবিতে অনেক আসে এবং ইংরেজিতেও আপনারা যদি স্টাডি করেন তাহলে জানতে বা। বদনজোরের প্রভাব মানুষের মনের মাঝে যেতে পারে বদনজরের প্রভাবের কারণে কেউ স্মরণ শক্তি নষ্ট যেতে পারে কেউ বুধ শক্তি নষ্ট হইতে পারে কেউ যোগ্যতা তার নষ্ট হয়ে যেতে পারে আয় কেউ নষ্ট যেতে পারে বদনজর মানুষের জীবনযাপনের উপরে প্রভাব বিস্তার করে কেউ সম্পদ নষ্ট যেতে পারে কেউ আয় কমে যেতে পারে خیر خوار مازی، خنین مازی، رشدر مازی و با دنجار پروباب فرتفاری মানুষের সৌন্দর্যের মাঝে প্রভাব পড়তে পারে বদনজরে আমরা দেখছি একটা হাদিসের মাঝে আইসি যে রসুসাল্লাহ ইসলাম একটা মেয়েরে দেখছেন আবু সালামার উমেসাল্লামার গড় তেক্ষিয়া কইসেন যে তার চেহারার মাঝে তাঁর বদনজরের প্রভাব দেখছেন মানুষের সামড়ার মাঝে শরীরের মাঝে সুলের মাঝে মুখর মাঝে এটা প্রভাব পড়তে পারে কি বদনজর মানুষের বা ধার্মিকতার মাঝেও প্রভাব পড়তে পারে দেখা যেতে যে সেই বদনজরে আক্রান্ত হওয়ার ফলে তা সেই ইবাদতর প্রতি বিমুখ পারে তার নম্রতা শততা এগুলার এগুলার মধ্যে তার প্রভাব পড়তে পারে ইভেন কি তার চারিত্রিক অবনতি পারে ইভেন কি বদনজরে মানুষের বয়সের প্রভাব পড়তে পারে কিছু মানুষ আপনি আমরা হয়তো আমাদের আশেপাশে দেখি তার বয়স কম কিন্তু তার বয়সের মাঝে বয়স্কতার চাপ থাকে তার দেখা যায় যে ইলা বয়সর মানুষ অনেক কিন্তু তার বয়স দেখা যায় যে তার লাগে অনেক বেশি বয়স্ক এবং এটা মানুষের দীর্ঘায়ুর মধ্যে প্রভাব বিস্তার করে আমরা হাদিসের মাঝে ফাইছি যে রসুল্লাহ ইসলাম হইসেন মানুষরা কিন্তু অধিকাংশ মানুষের মৃত্যু হইব বদনজরের কারণে মানুষের নৈতিকতা সততা মানুষের চারিত্রিকতা শালীনতা এগুলোর মধ্যে বদনজরের প্রভাব পড়তে পারে এবং বদনজরের কারণে মানুষের শরীরর শক্তি কাজের দক্ষতা স্বাস্থ্য এগুলার মধ্যে প্রভাব বিস্তার করতে পারে এবং মানুষের পশু সম্পদ মানুষের এই যে গরু তারপরে আমরা আমরা আমরা দেশে এগুলো খেতর মাঝে মানুষে বদনজ থেকে বাসপার লাগিয়ে জিনিস আমরা রিয়েলিটি আমরা দেখি আমরা অনেক সময় দেখি আমরা এই বিষয়ে একটু পরে আলোচনা যে আমরা যে ট্রিটমেন্টটা দেওয়া এটা ঠিক আছে কিনা না তবে আমরা এখন আলোচনা করি যে কীতার মাঝে এটা প্রভাব পড়তে পারে মানুষের পশু সম্পদের মাঝে মানুষের প্রাকৃতিক সম্পদের মাঝে ফসলের মাঝে প্রভাব পড়তে পারে কি জলবস্তুর মাঝে প্রভাব পড়তে পারে আমার একটা অভিজ্ঞতা ওই লাগিয়া আমার সুন্দর একটা বাড়ি বানিয়েছেন তো মার্শাল্লাহ তো তার বাড়ি দেখাতেই কিছু আত্মীয়স্বজন রাত্রে আইছেন তারা রাত্রে আইয়া সব রুম টুম দেখিয়া খুব প্রশংসা করছেন খুব সুন্দর বাড়ি এসে খুব সুন্দর খুব প্রশংসা করিয়া গেছেন পরের দিন দেখা যায় যে গরের মাঝে কিছু ফুক ফুক ফুক দেখা যায় অনেক ফুক কিন্তু এটা কোন রিজন পাওয়া না যে কোন জায়গা থেকে এই ফুকগুলো আইস হঠাৎ আইছে। পরের দিনও যেদিন রাত্রে গেছেন পরের দিন সকাল থেকে খালি গরমের মাঝে খালি ফুক আর ফুক তখন ফোন করে কইলা এবং আমরা একটা বই শেখ বালির সেখানে তাই আলোচনা করছিল যে একটা বাড়িতে এই ধরনের বদনজেরা আক্রান্ত হওয়ার কারণে বাড়ির মাঝে অনেক ফুকা দেখা গেছে তখন আমরা হইলাম যে এইখানে রুকিয়া সেরিয়া করবার লাগিয়ে রুকিয়া ওয়াটার স্প্রে করবার লাগিয়ে আলহামদুলিল্লাহ তারপরে রুকিয়া ওয়াটার স্প্রে করার পরে তো গিয়া আলহামদুলিল্লাহ এটাতে গিয়া তারা মুক্তি পাইছেন ইভেন কি গাড়ি বাড়ি বিভিন্ন যন্ত্র মাঝে বিভিন্ন মেশিনারি সময়ে দুইজনে গাড়ি কিনছেন আর এজন্যটাকে ভালো সার্ভিস দেয় কারণ হয়তো বদনজরে তারা এটা আক্রান্ত হয়েছে ইভেন কি মোবাইল যে কোনো কিতা দিতে পারে ইভেন কি কসমেটিক্স এগুলোর জিনিসের মাঝে আক্রান্ত হইতে পারে তে এই বিষয়ে আমরা দেখি যে বদনজরে মানুষ অনেক অনেকভাবে আক্রান্ত হয় আমরা দেখি রসুদ সাল্লাহ আলাইস্লামর হাদিস এই যে আমরা এগুলো হইলাম এগুলোর পিছনে কিছু এভিডেন্স তো থাকতে হইব আনসন না থাকিয়া যে ইমাম তিরিমি যে বন্যা করছেন রসদ সাল্লাহ আলি সাল্লামও পূর্ববর্তী জাতিসয়ের মধ্যে রোগ পূর্ববর্তী জাতি সকলের মাঝে যে রোগ আছে এটা তোমাদের মাঝে শুরু তোমাদের মাঝে সরিয়ে ফওয়া শুরু করেছে রসুল আল্লাহিস্লামে কইশান অলরেডি রসুলের যুগে হইয়া যে পূর্ববর্তী উম্মার মাঝে যে সমস্যাগুলো আসছিল যে রোগগুলো আসিল এটা তোমার মাঝে সরিয়া পড়ছে এবং সেগুলো গিয়া এবং ঘৃণা এগুলো হিংসা এবং ঘৃণা এটা এটা মাঝে ধ্বংস আনয়ন করবো আল্লাহ রসুল সাল্লাহ আমি হইয়ান না যে তোমরা সুল সেব করো এবং তোমরা ইমান শেব করো মানে ইমান ধ্বংস করো যার হাতে আমার প্রাণ সেই সত্তার খসম রসদাল্লা হসম করতার তার ধরণ আছে যে আল্লাহর হসম করতেই সত্তার খসম করে অল্লাহি সেই সত্তার খসম করে কৈয়ার যার হাতে আমার জীবন যে যতক্ষণ না তোমরা ইমান গ্রহণ করবে ততক্ষণ তোমরা জাননাতে প্রবেশ করতে পারবে না রসদালামে কই না তোমরা ইমান না আনা পর্যন্ত তোমরা জান্নাতে ঢুকতে পারতেন আর ততক্ষণ পর্যন্ত তোমাদের ইমান আনতে পারত নাই যতক্ষণ পর্যন্ত আরো জনবাস পাই ততক্ষণ পর্যন্ত আরো জনের ভালোবাসবাই আমি কি তোমাদেরকে বলে দেবো না যে কিসে তোমাদের পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হয় ভালোবাসা বৃদ্ধি করে তখন সাহবাইকে আমাকে ইয়া রসোল্লাহ আপনি খোকা তখন রসুল্লাহ আলি সাল্লামে কইরা যে তোমরা বেশি বেশি করে সালামর প্রচলন করো আমরা হিংসা বিদ্যে সেগুলো থেকে বাড়াইয়া এইবার রাস্তায় লোকগিয়া সালামর প্রচরণ করা দুর্ভাগ্যজনক হলো সত্য যে আজকে আমরা দেশে সালামইসি গিয়া রাজনৈতিক সালাম ইলেকশনের সময় খালি সালাম দেওয়া যায় সালাম সালামই লাগিয়া শুধু দেখা যায় যে আলেম শ্রেণী লাগি সালাম সালাম দেখা যায় যে অন্য বাড়িতে গেলে সালাম নিজের বাড়িতে নাই আমরা সমাজে দেখা যায় যে আমরা নিজে গড়ো ডুকতে সালাম দিই না নিজের নিজের মারে নিজের সন্তানদেরকে সালাম দিই না অথচ ইসলামের চর্চা আসিল যে প্রত্যেক ব্যক্তি যে গড়ো ডুকব গড় ডুকতে সালাম দিয়া ডুকত আমরা রসুদাহ আমরা এই হাদিসেই ফাইলাম যে আমরা ততক্ষণ পর যদি জানাতেই পারতাম না যতক্ষণ একজন একজন ভালোবাসার সৃষ্টি হইত না ভালোবাসার সৃষ্টির রাস্তা ওই লগে সালামরা দেখো অন্য বাড়িকে সালাম দিই নিজের সালাম না নিজের বৌরে সালাম দিই না আজও আলহামদুলিল্লাহ আজও আরবর কালচার ওই লাগিয়া যে তারা গরু আয়া ডুকতে সালাম দে তারা ওয়াইফে সালাম দে সন্তানরে সালাম সন্তান আইয়া মা সালাম এই কালচার আমরা সমাজ নাই অথচ আমরা নিজেরা দাবি করি আমরা এবং আমরা প্রাউড ফিল করি যে আমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বসবাস করি আমরা ইসলাম ইসলাম আলাস সমৃদ্ধ লাল আমরা ইসলামের লোক শ্লোগানের মাঝে আসলাম আমরা ইসলাম ওই লোকি মিটিং মিসিংয়ের মাঝে আসলাম আমরা ইসলাম ওই লোকী বাইরে আমরা ইসলামের খুলস আছি কিন্তু ইসলামের ভিত্তি আমরা ইসলাম নাই আমরা আখলাকর মাঝে ইসলাম নাই আমরা আমলের মাঝে ইসলাম নাই আমরা ঘরের মাঝে ইসলামিক কালচার নাই কালচার সব ওই লোকি অন ইসলামিক পৈতলিক হিন্দুদের কালচার খ্রিস্টানদের কালচার এত আমরা প্রভাবিত সম্মানিত উপস্থিতি আমরারে কাফা দখলিকাফা পুরোপুরি ইসলামে প্রবেশ করতেই আমি যে আয়াত দিয়া শুরু করলাম যে আল্লাহ সুবাহানা কৈছেন আল ইসলামী দিন আনাইফিল যে ইসলাম রে যদি ওয়ে অফ লাইফ জীবন ব্যবস্থা হিসাবে যদি গ্রহণ না করে ফালাঙ্গাল হো আল্লা সুবাহান এটা খবল কর্তা অহওয়াফিল আখিরাতি মিনাল খাশিনী সে আখিরাত ক্ষতিগ্রস্ত ইসলাম শুধুমাত্র সিয়াম ইসলামের শুধুমাত্র জাকাত ইসলাম শুধুমাত্র হজর নাম নয় এটা হইলে ইসলামের রোকন ইসলামের মূল স্তম্ভ কিন্তু মূল স্তম্ভটা একটা একটা পিলারে আমরা বিল্ডিং কই, না বিল্ডিংয়েরা আরও অনেক জিনিস এখন লাগে ইসলামের মূল স্তম্ভ ওই লগিয়া ফার্স্টটা কিন্তু ইসলাম ইসলাম এলিয়া অনেক অনেক বিষয়ের সাথে জড়িত ইসলাম ইসলাম পার্সোনালি লাইফ আছে ইসলামের পারিবারিক জীবনও আছে ইসলাম সামাজিক জীবন ইসলাম মানুষের ব্যক্তিগত জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক অন্য বর্ণা তাবরানি বর্ণা করছেন আমার অন্য জাতির রোগের দ্বারা আক্রান্ত হয়ে যাবে তারা সাহবাহ জিজ্ঞেস করল্লাহ ইয়া রসুল্লাহ অন্য জাতির রোগ কি কি তখন রসুলসাল্লামে একটা বর্ণা দিল অন্য জাতির রোগ কীতা দৃষ্টতা সম্পদ পুঞ্জীভূত করা দুনিয়ার প্রতিযোগিতা করা পারস্পরিক গিনা হিংসা বিদ্বেষ রসুল্লাহ যতক্ষণ পর্যন্ত না আর গর্হিত কাজ এবং হত্যার মতো ঘটনা ঘটবে ততক্ষণ পর্যন্ত এই হিংসা বা বিদ্বেষ চলতে থাকবে তো হিংসা তারপরে জেলাসি এগুলো হইল গিয়া আজকে আমরা অন্য সম্পদ দেখলে অন্য বালাত দেখলে অন্য সংসার যদি বালা মতো চলে তে জেলাসি হয় ইভেন কি আপনি স্ট্রেঞ্জ হয়ে যা গর মাঝে জেলাসি যদি মা বাপে দেখে যে ফুয়া ফুয়ার বই সুন্দর হইয়া চল রাতে মা বাফর মাঝে জেলাসি হয় হরির মাঝে জেলাসি আজকে মানে জেলাসি এত এত গিয়া ফোরসি রসদুলামে কই যে তোমরা অন্য জাতির ফলো করবাই এবং কিতা কিতা ফলো করবা রসদুলামে কইশন আমরা জেলাসি আমরা হিংসা বিদ্বেষ ভালো কোনো জিনিস দেখলে এটার আমরা অথচ রসুল ইসলাম দোয়া করতাম তাহলে কি দোয়া করতাম অথচ আমরা দোয়া করার দোয়া খরা তো তো বহুত আমরা একজনে বিল্ডিং বানাইলে আমরা তার বিল্ডিং দেখি আল্লাহ খালি তারে দিলাইলে আমার দিলাম আল্লাহ আমরা হেফাজত হরকা বুঝার তফিক দান হরকা বদনজোরের অনেকগুলো সিমটম আছে আমরা সংক্ষিপ্তভাবে কিছু সিম্টম আপনাকে সামনে তুলিয়া ধরার চেষ্টা করি আর বদনজোর সিম্টমিয়া যে আমরা যে সিম্টমগুলো আলোচনা করবো এটা লক্ষণ কিন্তু কোনো লক্ষণেই প্রমাণ করে না যে মানুষ ও রোগে আক্রান্ত আপনারা জানেন যে ডায়াবেটিসের অনেকগুলা লক্ষণ আছে কিন্তু এই লক্ষণগুলো ফাইলেও কইতে পারতাম না যে আপনার ডায়াবেটিস আক্রান্ত আনটিল যতক্ষণ পর্যন্ত না এটা প্রুভ হয়েছে প্রমাণিত হয়েছে তো আমরা ইভেল আয়ের অনেকগুলো সাইন আমরা পাই যে চেহারার মাঝে দাগ ফোলা বর্ণগুলাওয়া তারপরে হাই উঠে মাঝে মাঝে হাই উঠে আয় উঠে কিন্তু কোনো রিজন নাই কোন কারণ ছাড়া অনেক সময় ডেকুর কিন্তু কোন এ দ্বারা কোনো কিতা নাই কোন সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নাই এবং দেখা যায় যে কোরআন হুনলে কোরআন হুনলে বাড়ি যায় কোরআন হুনলে বাড়ি যায় তাহলে এটা দ্বারা বোঝা যাইব যে এটাই লেগিয়া কোরআন হুনলে যখন বাড়ি যায় এটাই লগিয়া ইভেল আয়ের লক্ষণ তারপরে চুলখানি হওয়া জ্বালাতন বৃদ্ধি পাওয়া যেমন সেউর খাসাত গেলে কোনো জিনিসের খাসাত গেলে কী হয় মানুষের চুলখানি আয় বা যেটার লাগে বদল লাগছে চুলখানি আয় তা বা তার মাঝে জ্বালাতন বৃদ্ধি পায় তারপরে আমরা দেখি যে গরম লাগা ঠান্ডা লাগা উইদাউট রিজন কোন কারণ ছাড়া হঠাৎ করে গরম লাগে হঠাৎ ঠান্ডা লাগে অনেক মানুষে দেখবা খুব ইহা মানে হঠাৎ তার মাথা প্রেশার বাড়ি যায় মাথা গরম হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় প্রেশার মেশিন দিয়ে দেখলে প্রেশার ঠিক আছে প্রেশার নর্মাল বাট তার মাথা গরম হঠাৎ করেই সে ঠান্ডায় আক্রান্ত হয়ে যায় এগুলো বদনজরের কারণ বদনজরের একটা একটা লক্ষণ হইল গিয়া যে অনেক মানুষ আছে সে খুব আটোসাটো খুব টাইট চেস্ট খুব আটো মানুষ তারপরে যে অলসতা অনিদ্রা নিদ্রাহীনতা অশা সন্দেহ হওয়া তারপরে যে বীতি হঠাৎ বীতি সৃষ্টি হওয়া মানুষ খুব এমনি স্বাভাবিক আছে হঠাৎ করে তার বীতি রোগী ফাইছে দেখুন যে সবটা বয়ফায় হে মানুষের খান্দার থাকতে বয়ফায় হে সবসময় একলা থাকতে চায় হে গত দুই দিন আগে আমরা একটা রুগী রেজ্ঞা দেখছি যে রুগী সব সময় বীতের মাঝে থাকে ইয়াং বয়সই সন্ডশূল্য কিন্তু হে এই ধরনের ইভল আই আক্রান্ত তার ফলে দেখা যায় যে ঘুমায় মানুষ খুব বেশি ঘুমায় কোন সময় ঘুমায় এমনি ঘুমায় না কোরআন ফরাত লাগলে ঘুমায় স্টাডি করতে গেলে ঘুমায় এটা একটা বদনজরের লক্ষণ বদনজরের অনেকগুলো কারণে মাঝে ক্যান্সার বর্তমানে যে ক্যান্সার আছে ডায়াবেটিস আছে এ ধরনের বড়ো বড়ো বেমার আছে এগুলার অনেকগুলা রিজনের মাঝে একটা রিজন এলগিয়া বদনজর কারণ আমরা আগে হাদিস পড়ছি যে রসুল সাল্লি সাল্লামে হইসেন এই উম্মতর অধিকাংশ মানুষের মৃত্যুই বকিতার কারণে বদনজরের কারণে তারপরে অস্বাভাবিক মাথা বেতা করা তারপরে কোনো কারণ ছাড়া হাসি আওয়া সুল ফোড়া শোকের নিচ খালো খালোই যাওয়া সামড়ার মাঝে স্পট থাকা ফেটে বেতা করা কোনো সায়েন্টিফিক বা ডাক্তারি কোনো রিজন ন কিন্তু ফেটে বেতা করে আমরা এটা আমরা অনেকেই জানি আমরা ইলা আছে যে ফেটো বিষ করলে লগালগ মানুষে যে বদনজর লাগছে সেগুলো ফানি ফরা দেও তেল ফোড়া দেওয়া লবণ ফোড়া দেও এগুলা দিয়ে ট্রিটমেন্ট করেন এবং আলহামদুলিল্লাহ বলা হয়ে যায় এটা কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগে না কোনো ওষুধ খাওয়া লাগে না এটা একটা লক্ষণ তারপরে অনেক মানুষ আছে সে গড় তাকতে বলা পায় না গড়তে থেকে বার হইয়া যায় গিয়া আবার কোন মানুষ আছে সে গড়ের মাঝে খালি তাকতে চায় অনেক মানুষ আছে গরো আইলে তার অশান্তি লাগে গরো বাইরে গেলে বালা থাকে আবার অনেক মানুষ আছে সে বাইরে অশান্তি থাকলে গর ভ ভিতরে মানে নিরিবিলি থাকতে চায় আমরা এ একটা রুগীর চিকিৎসা আমরা সেন্টারও আইসে আমরা তারা রক্ষিয়া করছি কোনো সিমটম কিচ্ছু আমরা পাইছি না যখন বাড়িতে গেছে গিয়ে বাড়িতে গিয়ে দেখা যায় যে বাড়িতে গেলে প্রবলেম সৃষ্টি হয় আমরা কে স্টাডি করলাম হিস্ট্রি স্টাডি করলাম দেখা গেলো যে ওই মহিলা একজন মহিলা তাই তার বাড়িতে গেলে সমস্যা কিন্তু তাই যদি বনির বাড়ির থাকুন তার বাফর বাড়ির থাকুন তাই অন্য জায়গায় থাকলে তাই সুস্থ কিন্তু তার নিজের বাড়িতে গেলে সমস্যা পরে আমরা তার বাড়ি গিয়া তারপরে বাড়িতে আমরা রক্ষা করছি আলহামদুলিল্লাহ পরবর্তী তিনি সুস্থ হয়েছেন তারপরে আছে যে স্বপ্নে দেখা টিকটিকি স্বপ্নে দেখা বিড়াই স্বপ্নে দেখা মোরা মাংসরে স্বপ্নে দেখা এগুলো বদনজোর লক্ষণ অনেক মানুষ আসে যে মৃত্যু কামনা করে কথায় কথায় বা একটু একটু যদি অসুবিধা একটা কারণ শারীরিক সমস্যা শারীরিক আমরা এর আগে একবার জাদু লি আলোচনা করছিলাম আপনার ইউটিউবে দেখতে হবে জাদু জাদুর মাঝে আছে যেহেতু একজনের শেহর গা মারাদ এটাই লাগিয়ে অসুস্থ তার চেহার এই বদনজরও এই রকম কিন্তু হয় বদনজরের কারণে মানুষ শারীরিকভাবে অসুস্থ হয় তার কোনো সাইন্টিফিক কোনো ব্যাখ্যা থাকে না তারপরে দেখা যায় যে একটা সমস্যা শেষ হয়েছে আরেকটা সমস্যা ইয়ে লাগে এক প্রবলেম শেষ হয় আর এক প্রবলেম এ লাগে কন্টিনিউ প্রবলেমের মাঝে থাকে এটা একটা লক্ষণ তারপরে গড়ের মাঝে এমন অস্বাভাবিক জিনিস দেখা গড়ের মাঝে টিকটিকি দেখা গড়ের মাঝে ফিফরা দেখা দেখা যায় অস্বাভাবিক ফিফড়া মানে নর্মালি কিছু ফিফড়া আছে কিন্তু দেখা গেলো যে গরি ফিফড়া আর ফিফরা তা আমরা আগে খুঁজতাম যে বাড়ি মাঝেও খিতা লাগে বদনজর লাগে তারপরে দেখা যায় যে বাচ্চা মাঝে কারণে বাচ্চা দেখা যায় অস্বাভাবিক খান্দা খান্দে অস্বাভাবিক খান্দা আমরা অনেক সময় বুঝি আমার মা বাবা ধরিয়ে ফিটাইন মনে করেন খালি খান্দে অথচ সে হয়তো ইবল আক্রান্ত সে হয়তো কিন্তু মা বাপা মনে করভ্যাস গেছে এটা আমরা এই বিষয়গুলা খেয়াল করতেইবদর চিকিৎসা চিকিৎসায় লেগিয়া দুই ধরনের আমরা চিকিৎসা সম্পর্কে আলোচনা করতে করবার আগে আপনাদের হয় যে চিকিৎসা লেগিয়া চিকিৎসার দুইটা সিস্টেম আছে একটা হলে কি প্রিভেন্টিভ একটা হলে ট্রিটমেন্ট এটা হলে চিকিৎসায় লেগিয়া কোনো যদি বেমার না হইবার লাগিয়া আমরা যেটা হাম না হইবার লাগিয়ে টিকা দেই ইসলামও এই ব্যবস্থা আছে বাড়ি বন্ধ করা ঘর বন্ধ করা ইসলামও এটা আসে কিন্তু আবার আরেকিয়া যে আক্রান্ত হওয়ার পরে তখন আর কিন্তু টিকা দিয়ে লেখা মেয়িত হওয়ার পরে তারা চিকিৎসা ব্যবস্থা এবং আর বদনজর দুই লেখা থাকি একটা রোকিয়া সেরিয়া আর একটা রুকিয়া সিরকিয়া রুকিয়া শিরকিয়া লোকিয়া যেমন আমরা সমাজও অহরহ আমরা দেখি রোকিয়া সিরকিয়ার লগে আমরা সোসাইটি ইনভলভ চিকিৎসা দেখা যায় তে বদনজর থেকে বাঁচবার লাগিয়া এটা তাবিজ ব্যবহার করা রসলামেছেন করল এবং দেখবা খড়া লটকাইল তামার ফসা লটকাইল এই ধরনের বিভিন্ন জিনিস সকল দেখবা গাছর জড়ি একটা গাছের টুকরো একটা শৈল বান্ধিয়ে রাখি হে গাছি যদি বিজাইয়া ফানে এটা হইতে পারে গাছের জড়ি দিয়ে যদি গাছটা যদি গাছ কাছ দেয়া সেইটাঙ্গিয়ে রাখি এটা যদি আমরা সমাজে দেখি ইহুদি খ্রিস্টান হিন্দু ধর্ম তো কিন্তু বদনজর তারা বিশ্বাস করে এবং তারা এটা ট্রিটমেন্ট তারার ওগুলা পদ্ধতি আছে যেমন পদ্ধতি আছে যে ও কালার এই কালারের লগিয়া লক্কি কালার এই কালার লগে থাকলে তুমি ইভোলাই আমরা সমাজে অনেক মানুষের এই গীতা আছে এবং নন মুসলিম ওয়ার্ল্ডও যদি তাহলে আপনি দেখবা যে আমরা জানি না আনলাকি থার্টিন মানে থার্টিন ই সংখ্যাটা হইলগিয়া মানুষের গীতা অলৌখী আমরা সমাজ আছে অলৌক্ষী কুলক্ষ্মী অথচ ইসলামের যদি স্পেসিফিকলি কোরআন হাতিস থেকে কোনো প্রমাণ পাওয়া না যায় তাহলে আমরা কোনো লক্ষ্য কইতে পারতাম না যে তোমরা যদি আশ্রয় প্রার্থনা করো আর তোমরা যদি এই যেগুলো প্রমাণিত নাই এটা বিশ্বাস করাইলিয়া আর এটার আমল করা রুকিয়া সিরকিয়া এটার লিগি শিরকি জার ফুকের মাঝে পড়ে তারপরে দেখা যায় যে আমরা ইভেল আই তাকে বদনজর তাকে বাঁচাইবার লাগি টিফ দিয়া টিফে বা চেন্দে রক্ষা করতো আমরা সমাজ আছে যে জালু লটকাইয়ারা হয়। জালু লটকাই হয় তা ফসুর মাথা লটকাইয়ারা হয়। অনেক বাড়ি অনেক আপনি যদি সিলেট শহর বা বাংলাদেশের বড়ো বড়ো বড়ো লোকাল বাড়ি যান গেলে তো বা হরিণর মাথা এগো আছে গীতা আছে ইতাইলে এটা বিশ্বাসইলো গিয়া এটার বিশ্বাস হইল গা যে এটা তাকলে গীতাইবো ইনো এই কোনো কুলক্ষণ বা কোন বিফদাফদে আমরা রক্ষা আমরা আমরা আমরা বাড়িতে না আমরা এই যে কুলক্ষণ অলক্ষণ করা রসুল্লাহ আলাইস্লামে শরীয় সম্মত জার ফুকের ক্ষেত্রে আহ খিতা আমরা সমাধান হয়েছেন যে ইভাল আই বা বদনজর থেকে বাসার লাগি বদনজর থেকে বাসার একটা সিস্টেম নিজের বদনজর থাকিয়া অন্যের হেফাজত করা আমি আমার দ্বারা অন্য মানুষ আক্রান্ত হইত না করতাম আমরা হাদিস থেকে অলরেডি আমরা আলোচনা করছি যে বরকতর দোয়া করতাম বারা কাল ফিক। আমরা কহতাম যে বারা আলাইহা বারাকাল্লাহ আলাইহি আমরা দোয়া করতাম যে আল্লাহ বরকদ্দিন আমরা বাংলায় কহতাম ভারি যে আল্লাহ বরকদা তোমার মালো আল্লাহ বরকদ্ দোয়াই তার সম্পদ এখন দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় বিষয়টি অন্যর বদনজর থেকে আমি কিলা হেফাজত হইতাম অন্যর বদনজর থেকে আমার হেফাজত হইতে আমার প্রটেকটিভ সিস্টেমো করতে হইব সে আমরা আহ বিভিন্ন জিনিস থেকে প্রোটেকশন লয়ে আগে লইয়া তারপরে যাই আমরা পুলিশ বাহিনী অন্য তার আক্রান্ত হইবার লাগিয়া ডাল ব্যবহার করেন তা আমরা আমরা বিভিন্ন অসুস্থ থেকে হেফাজত হইবার লাগিয়ে করি আমরা বিভিন্ন ধরনের টিকা এগুলা ব্যবহার করি যাতে আমরা রোগ না হয় ইসলামও এই ধরনের পদ্ধতি আছে রসুসাল্লু আলাই কেছেন যে বাড়ি রে প্রটকটিভ করার লাগে রসু আলালাইসাল্লামে কেছেন হেউ যদি বাড়ির ডুকিয়ে বিসমিল্লা হইয়া আল্লাহ নাম ডুকিয়ে তাহলে এই কেন তোমরা তোমরা পরিণত না গড় সালাত আদা করো রসুদাল্লাম না করো রসদ বাকারা যেগর করা হয় এই কারণ শেতান থাকে না রসদ সাল্লাহ যে খানি তুমি আল্লাহর যদি খাও যদি এই কেন শৈতানের কোন অংশ থাকে না রসদ সাল্লাহ আলি সাল্লামে কেছেন যে কোন খাজ শুরু করতে যদি আল্লাহর নাম নিয়ে আমরা করি তাহলে এটা বারাকা হয় বরকত হয় তাহলে এগুলোর মাধ্যমে কীটা আমরা প্রটেকশন নিজের প্রটেকশন অন্য হাদিসের মাঝে আছে যে কেউ যদি সালাম দিয়া গড়ে ঢুকে তাহলে শেতানে এই গর তাকার জায়গা হইলো না সেউ যদি খায় তখন যে খাওয়ার জায়গা না কিনা আমার খানির জায়গা হইলো না আমার টাকার জায়গা না বাগে রসদালামে কই বিসমিল্লা খাইয়া দরজা বন্ধ করলে এই কেন প্রবেশ করতে পারে না আর প্রটেকশনের লাগিয়া সেলফ রক্ষা করবার রসোল্লাহিসাম খুশি সকাল সন্ধ্যার যে কিরি কেছেন সকালে কিতা কেছে আয়তুল কুরসি ফোরতা সুর এক ফালাক নাচ তিনবার ফোরতা তারপরে সকাল সন্ধ্যার আরও কিতা আছে দরুদ ফোরতা আউজুবি কালিমাতিল্লা খালাক ফোর তারপরে আল্লাহ আলু কামিনা তিনবার বিসমিল্লা তিনবার রসুলামে রাদি তুবিল্লাহি রব্বা আবুল ইসলামী দিন আবি মাহমুদাম নাবিয়া এইভাবে তিনবার সকালে এবং সন্ধ্যায় আমরা কিছু কেছেন আপনি বই বা ধরনের অথেন্টিক মাঝে এগুলোর মাধ্যমে আমরা কিতা করতাম নিজের প্রটেকশন নিজের সেফ গার্ড হইতাম রস আল্লা ইসাল্লাম কেন রাত্রে ঘুমাইবার লাগে আমরা আমরা দেশ কিতা হরেন বালি বন্ধ হরেন আনিয়া দিয়া বা গণক সাধক্র আনিয়া হুজুরও গণক কারণ আমরা কইসি আপনাদের আপনি তাহলে জানান আমরা বক্তব্য মাঝে দেখবা যে এই দেশীয় মসজিদ মাদ্রাসা মাদ্রাসার যে সিলেবাস আছে মাদ্রাসার সিলেবার কোন জায়গায় লেখা নাই যে কিলা বদনজর ট্রিটমেন্ট করতা কিলা জিনেদরা ট্রিটমেন্ট করতা কিলা যাদু ট্রিটমেন্ট করতা তো হুজুর যখন মাদ্রাসাত পড়লা সর্বোচ্চ ডিগ্রি অর্জন করল অর্জন করিয়া কোনো মসজিদের ইমামতী ফাইলা বা সোসাইটি তাই মানুষ কহিলা হুজুরে বোধা জানেন মানুষের সমস্যা হুজুরে গিয়া তো ই সাবজেক্ট না তখন হুজুরে পড়ল মুসিবত হুজরে চিন্তা করল যে কিতা করা যায় তাই গেলা মার্কেটও মার্কেট থেকে বই লই আইলা বই লই আইলা তাবিজর বই বই যে বাজারে ফাওয়া যায় রাখলা আর একটা একটা তাবিজ লিখিয়া দিবা কররা তাইন তার জানেন না এটা করে সহি খাবনা মা কিতাকিত বাজার বই আছে ও তা বই রাই অটো অথেন্টিক তাই নগু তাই নিজেও চর্চা করার কারণ যেহেতু এই বিভারে নলেজ নাই নলেজ না কারণে তাই নকটা কররা এবং আমরা মনে করি আর হুজুরা টুফি আর ফলবা তারপরে হরা একটা আনবা যে মাটির হরা আনবা হরাগো দিবা বা অমুক জায়গায় গাড়বা এটা গাড়লে কি তো হইব আপনি যদি আপনি আমি যখন এই প্রটেকটিভ সিস্টেমে যাইব তখন আর আমল করার দরকার আছে না আপনার কি করলো আমল তা কি আপনার বিমুখ করে দিল এখন আর আপনার গরো আপনি সেরা বাঁকা ফোটার দরকার নাই বিসমিল্লা খাওয়ার দরকার নাই কারণ আপনার গরিবটিভ করলেন আপনি বাড়িতে হুজুরে গাড়িয়া গাড়িয়া দিলেন তার আমরা মনে করা অথচ অথচ হুজুরে যে খাজটা করছেন খাজটা শাহের জাদুঘরের খাজ আমরা এই জিনিস বুঝতে হইব এবং সচেতন হইতে হইব রসদালাম নিজরে সেফ গার্ড করবার লাগিয়া নিজে বন্ধ করবার যে আপনি নিজে আমল করতা যে ঘুমাইতে সময় নাহারা দিবা রসুদাহে কইন যে সুরা একলাশ ফালাক নাস ফোরিয়া হাতুর তালুত ফুদিয়া পুরা শরীরে কিতা করতা আপনি মাসে করতা এইভাবে তিনবার কর্তা রসদামে যে সুরা বাকার শেষ দুই আয়াত ফোরব তার লাগিটা এটা কাফি সে তার প্রোটেকটিভ সিস্টেমের লাগে এটা যথেষ্ট এই যাব প্রস্তুত চলেছে আপনারা এই আমলগুলো এঁকিয়েছেন আর যদি আপনি রকিয়া সিরকিয়া যান তাহলে আমল করা লাগতো না আপনার তাবিজাটা থাকলে আমি আজকে না কোনো জেনে ফাইতো না তখন আমল করা লাগেন না আপনি সেতানে কি সুন্দর করিয়া আপনারা তা করছে আল্লাহ কাছে ওয়াদা করিয়াইছে যে আমরা কী তা সামনে ফিসে উপরে নিচে সব জায়গা থেকে কী বামে থেকে অ্যাটাক করবো এবং শ্যতানার অ্যাটাকটা হলো কি ইনাহুল আদম ও বিন আল্লাহ সুহান্লাহ কেছেন সে মানুষের প্রকাশ্য শত্রু শ্যান্লাহান শ্যান ক্লিনশেপ মানুষ হইতে পারে শ্যতান আপনার উয়েল কিনা না আমরা আদমরে কিতা কইস উইশিয়ার হইছিল তানরা যে তুমি যদি জানতে থাকতে তাহলে ও গাছের খান যাও আল্লাহ খাই তুমি যদি তাহলে তানরে তান ওয়াইফরে ইনফ্লুয়েস করছে এবং তারা তেনতেন কিতা করছেন তার এত সম্মানিত উপস্থিতি আমরা এই ব্যবহারের সচেতন নিজে গুলা করার মাধ্যমে আমরা অন্যের বদনজর থেকে আমরা নিজে হেফাজত হইতাম ফার্মু আমার সন্তানদের কিলা আমি হেফাজত করতাম রসুল সালাইসালামে তার নাতিদেরকে আনিয়া দোয়া কর্তা আউজি কালিমাতিল্লা কুল্লি সাইত আনী হামি ও মিনকুল্লি আইনাম্মা এই দুয়া ফড়িয়া আমরাও যেন আমরা সন্তানের এই দুয়া আমরা মুখস্ত করি যারা বিবাহ করছেন না তারা মুখস্ত করবা তান্তান প্রজন্ম যখন আইব তারার লাগিয়া আর যারা বিবাহ করছেন তারা অবশ্যই ইমিডিয়েটলি মুখস্ত করা দরকার যে আমরা সন্তানকলের আমরা কিতা করতাম ইভেল আই তাকিয়া হিংসা তাকিয়া হাসাত তাকিয়া আইন তাকিয়া আমরা সন্তানকলের হেফাজত করতাম আমরা সমাজ সম্পত্তির হেফাজত করতাম আমরা স্ত্রীদেরকে হেফাজত করতাম আমি আমার স্ত্রীরও দু ফুড়িয়া ফুড় দিব স্ত্রী আমারাই দিবা তখন আমরা নিজেরা কিতা করবো নিজেরা নিজেদের তৃতীয় বিষয়টা হইলো গিয়ে কোন মানুষ যদি আক্রান্ত ওই যায় সে যদি এফেক্টেড হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তার লাগিয়ে চিকিৎসাকিতা আমরা একটু আগে জানছি যে অঙ্গদুয়া যদি পাওয়া যায় ওই মানুষ যে আক্রান্ত তাহলে তার অঙ্গদুয়া ফানি দিয়ে তারে গোসল করা তারপরে রুকিয়া সরিয়া করা তারপরে সুরায় এক ফালাক নাচ এগুলা ফলিয়া ফু দেওয়া এগুলা ফানি ব্যবহার করা যেতে দেওয়া যেতে পারে এগুলা ফলিয়া তেল ব্যবহার করা যেতে পারে সুসল্লা আলাইসালামে কই ওয়ালিভ অয়েলের কথা কী কেছেন যে জৈতুনের তেলের কথা কী ব্যবহার করো তাহলে আমরা জৈতুন তেল রুকিয়া করিয়া খাইতাম পারি রক্তি যতুন তেল আমরা রুকিয়া করিয়া আমরা নিজের শরীরও ব্যবহার করতাম পারি খোর আনতেলাওত করা সোরা বা কারাতেলাওত আমরা একটু আগে আলোচনা করছি কোরআ আনতেলাওত করলে কি তৈবো আপনি কোরআনতেলাওতে রোগীর খানদাত গিয়া করতা দিতা তারপরে রুগীরা রোগীরা চিকিৎসা করাইতা যদি আমরা নিজেরা যদি না পারি তাহলে এক্সপার্ট এই বিষয়ে বিশেষজ্ঞ যারা আছেন রাখি তাদের সংস্পর্শ যাওয়া তাদের কাছ তাদের কাছ এই ট্রিটমেন্ট গ্রহণ করা এবং সবসময় সুন্নতের সাথে থাকা সুন্নতি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা রসদ সাল্লাহ আলাইসাল্লামের তিব্বে নবাবী বই আছে ইমাম কাইম রাহমুল্লাহ বা বিভিন্ন হাদিসের কিতাবও আমরা তীবলে কিতাব তীব্র গেলে আমরা ফাইম রসুদ সাল্লা আলাইসালাম কীভাবে চিকিৎসা পদ্ধতি বা রসুল সাল্লা সাল্লামের তাঁর সাহাবি হলারে কীভাবে গিয়েছেন আল্লাহ তালে আমরা এই বদনজর তাকিয়া সম্পর্কে জানার বদনজর সম্পর্কে আমরা সচেতনার্থ দান সুরক্ষা আমরা আত্মীয়স্বজন বন্ধু বান্ধব যারা আছেন তারারে এগুলো থেকে হেফাজত হরক্কা আমরা নিজের হেফাজত হরক্কা এবং আল্লা সুহান তালা আমরারে সত্যরে সত্য হিসাবে জানার সেটার গ্রহণ করার মিথ্যারে মিথ্যা হিসাবে জানা সেটার বর্জন করা তফিক দান হরক্কা বা খরিদ আন আলমদুলিল্লাহ রবিল্লা আলমী